পরিচালনার দায়িত্বে ছিলেন দুর্ভাগ্যক্রমে ভাবে উনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের সামনে তাকে আমরা হাজির করতে পারছি না এর জন্য আমরা দুঃখিত যে কারণে আখের মোনাজাত পরিচালনা করবেন আইউবি সাহেব এবং আইবি সাহেবের বক্তব্যের আপনারা ধৈর্য বসে থাকবেন আখেরি মোনাজাত না শোনা পর্যন্ত আপনারা কেউ যাবেন না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 ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه صراجا وصمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن الموكر وانهى عن الموكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ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 সাদা বাসীর উদ্যোগে আয়োজিত আজকের মহতি ইসলামী মহাসম্মেলন ওয়াজ মাহফিল মাহফিলের মহতরাম صدر সভাপতি উপস্থিতার ইমানদার মুসলমান মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্ব বিশ্ব দরবারে কালীমাতসর যে মহান রব্বুল আলমীন অত্যন্ত দয়া পরবর্তে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বৃহস্পতি টুকরা বাগান জান্নাতের মধ্যে আসার একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মোহাম্মদে আরবি সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি সাল্লু আলিহাসাল্লাম যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মানুষের মুক্তির জন্য মানুষের হাতে জমিনে যিনি রক্ত করে দিয়েছিলেন। উম্মতের নাজাতের জন্য শেষ রাত্রির কান্নায় যার আহাজারিতে আল্লাহর আর্শে আজিম দৌলত লক্ষাধিক নাবিরসুল আল্লাহ আলমিন মানব জাতির হৃদায়তের জন্য জমিনে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচেয়ে পাগল পারা এর মধ্যে আলমিন আমান নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত করে যে মহান রব্বুল আলমিন কবুল মঞ্জুর করেছেন পাশাপাশি নবীদের ওয়ারিস হিসেবে ঘোষণা করেছেন ওলামায়ামের মজরিসে হাজারো ব্যস্ততার থেকে আমাদেরকে আল্লাহ তালা আলোক করে গুনাহের পরিবেশ থেকে रहमतर चादर दिए पेचे चिते श्रद्धा जड़ित कंडे भक्ति भरे महाब्बत आवेग भरे सकले बल शुरू होलाम গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করেছেন নির্ধারিত একটি সময়ের পরে আজকের মাহফিল শেষ হয়ে যাবে পাশাপাশি আমার সময় খুব বেশি লম্বাও নাই অল্প সময় কিছু কথা বলা আপনাদেরকে একটা খুশখবরি শোনাই আপনারা যারা আমরা যারা এখানে বসে আছি নবী পাকের বক্তব্য মোতাবেক আমাদের এই বসে থাকাটা কবুল নফল নামাজের চিত্রে উত্তম সব আমল নামায় জমা হইতেছে जमाना अवस्था अवस्था मुसलमान देर सार्विक हालत बसि खराब गुनाहर क्या गुना समय काटान जतज नैक क्या स्वबे क्या एबाद उत ते गेसे। रास्तार मरे मरे ही सिनेल टीविसन चलते सीनेमा चलते जीव समाज तथा मुसलमान रा बंदी केड़े दिए गुना व्यस्त रही এখনো পর্যন্ত আপনারা মাহফিল থেকে বেরিয়ে দেখবেন এত সুন্দর হায়াতের মূল্যবান সময়ের এতটুকুন হিসাব নিকাশ আমাদের জিন্দিগির থেকে সরে পড়েছে আমাদের অজ্ঞতা আমাদের ইমানি দুর্বলতার কারণে যে আমরা মূল্যবান সময় গুণাহের কাজে কাটিয়ে দিচ্ছি এবাজত বন্দীগিতে সময় কাটানোর মানুষের অভাব হয়ে গেছে মোবাইল টেলিভিশন আবিষ্কার হয়েছে হাতে হাতে টেলিভিশন চলে গেছে মোবাইল ফোনের এত বেশি আধিক্য যে ছাত্র ছোট বড় সকলের হাতে মোবাইল ফোন এটা গুনাহের সরঞ্জাম হিসেবে সকলের হাতে হাতে চলে গেছে একদিকে হয়তো উন্নতি কাজের অগ্রগতি সুবিধা তো আছেই গুনার ছড়াছড়ি খুব বেশি হইতেছে যুবকদের হাতে হাতে গেছে গানের আওয়াজের রিংটোন বেজে উঠতেছে নামাজরত আল্লাহর সাথে কথোপকথনের অবস্থায় গুনার আওয়াজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এটাও যে এক দুষ্কর এবং কঠিন जिंदगी चले आसा जो राजसल्ली आजशो मुसल्ली हाजिर रही है नाम गान सुरे को बजे नाई अथबा गान सुरे को आवाज बेजे उठे नाई खूब कम पवा जाए আমরা সকলে খুশি না আজকের এই যারা কষ্ট করেছেন আয়োজন করেছেন আমাদের জন্য যারা দিনী পরিবেশ কায়েম করে দিলেন দিনী পরিবেশের সুযোগ যাদের মেহনতে হইল আমরা তাদের শুক্রিয়া আদায় করবো না ইনশাল আমরাও তো খুশি আল্লাহ না ইনশাআল্লাহ দেখান এই গুনা পরিবেশের সময়ে হাত সোজা করেন সোজা করেন সোজা করেন এরকম তকবিরে কাজ হবে না খুশি হয়েছে এটা প্রকাশ করতে হবে না সকলে নাই সবাই একযোগে জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এবার একটা তকবীর ধ্বনি দেন না তকবীর আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ গত বছর আপনাদের এই অঞ্চলের যে মাহিল হয়েছিল সেখানে হাজির হওয়ার সুযোগ হয়েছিল বছর আসছি আমিও নিজের সুক্রিয়া আদায় করতেছি দ্বিতীয় আলহামদুলিল্লাহ জিন্দগির আল্লাহ থেকে নবী পাক এর হাদিসের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা টুকরা হাদিস আপনাদের সামনে তেলা করেছি এরই আলোকে দুই একটা কথা আপনাদের সামনে বলার খেয়াল আছে করা খুব সহজ এবং ওয়াজ নসিহত করার মানুষ অনেক আছে না বক্তব্য দেওয়ার লোক অনেক আছে কিন্তু আল্লাহ তালার পছন্দের কিছু ওয়াজ কোরআনে হাকিমের মধ্যে আছে যে ওয়াজগুলো আল্লাহ তালা পছন্দ করেন এমন কিছু ওয়াজ কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ পছন্দের একটা ওয়াজ হলো যে আমি যে ওয়াজ করব আমি ওয়াজ করতে থাকব আমি নসিহত করব নিজেকেই বলতে থাকব। উপদেশ দিব তো আমি নিজেকেই উপদেশ দিতে থাকব এটা আল্লাহ তালার পছন্দের পরের উপদেশ এমন মানুষের তো অভাব নাই নিজেকে হয়তের উয়াজ হইতে থাকে ওইটা উয়াজ নসিহত কোনটা আল্লাহ তালার পছন্দের তিন প্রকারের নসিহত আছে তার মধ্যে একটা নসিহত হলো নিজে নিজেকে নসিহত করতে থাকবে আপনি আপনাকে নসিহত করবেন আমি আমাকে নসিহত করব নিজের নকশো কে করব। করবো আল্লাহ কালামে পাকে ডেকে বলেছেন কোরআনে করিম আসমানে কিতাব আসমান থেকে যে সকল কিতাব জমিনে আসছে বড় কিতাবের সংখ্যা কয়টা যেন ভাইরা যুবক ভাইরা বলেন তো বলে ফেলেন বলে কয়টা চারটা চারটা বড় কিতাব ইঞ্জিল যারা ছোট মাসুম বাচ্চারা বসেছে বলেন তারপরে বড় কিতাব তাই না আরো একশোটা সাহিফা জন জনের কাছে আল্লাহ তালা পাঠাইছেন दीसानलमानी जिस कितबल जमीन ओगुलताबुल्लह हिसाब से आसमान आल्ला एकमान शुद्ध हिसाब शुद्ध ना कलम আল্লাহাম আসমান থেকে জমিনে এসেছে তার নাম কোরআন তার নাম কোরআন এই জন্য আল্লাহর কালাম সরাসরি কোরআন কোরআনের মজরিসে বসছি তো আল্লাহ তালার মজরিসে বসে পড়েছি কোরআন পড়তিছি আল্লাহ তালা সাথে কথা বলতেছি কোরআনের কথা শুনতেছি তো আল্লাহ সাথে আমি কথা বলি তুমা কই হমদমাত হরদম মর আওয়াজ নহ कथासी कथा सुनते आवाज आवाज लगते आवाज़िहन कथा हा माइक चले जाएज सुनबाई चित्कार शुरू हो जाए কথা বলে আওয়াজ া হ্যাঁ বন্ধু বন্ধুর সাথে কথা বলতেছে আওয়াজ দরকার আওয়াজ হইতেছে ইনকেস যদি একজন আর সেটে আওয়াজ না হয় তাহলে লাইন কেটে দেয় না চালু রাখে কারণ কি আওয়াজ হইতেছে না আওয়াজ বেতিরিকে কথা হবে না আওয়াজ হচ্ছে না কথা বলা যাবে না একজনার সাথে হাজে তোমার আওয়াজ হবে আল্লা পক্ষ থেকে আওয়াজ হবে না তুমি পড়বে তো আল্লাহ সাথে কথা হইতে থাকবে বিনা আওয়াজে মালিকের সাথে তার গোলামের কথোপকথনের কিতাব কালামুল্লাহ ওর আন আফমানি আরো কিতাব এবং কোরআনের মধ্যে আর ব্যবধান আপনারা আমরা লাইব্রেরিতে যেমন কিনতে পাই বিভিন্ন ঠিক আসমানি কিতাব গুলো ওইভাবে বাইন্ডিং অবস্থায় আসমান থেকে জমি আসছে যেমন পর্বতে পয়গম্বর মূসা গেছেন আল্লাহ তালা পুরা তওরা বাইন্ডিং করে মাথায় দিয়ে দিচ্ছেন যে যাও এবার নিয়ে নিজের কমের কাছে যাও যেটা আপনার কিতাব এক কিতাব বাধাই করে আল্লাহ তালা দেন নাই লিখে আল্লাহ তালা দেন নাই ওটা সরাসরি আল্লাহ তালা করেছেন আল্লাহর পয়াগম্বর চিন্তায় পরে গেছেন আগের জমানার কিতাব গুলো লিখিতে এসেছে আগের জামানার উন্মতির কোন কিতাবের একটা অক্ষর হারা যায় নাই একটা শোনা দিয়ে গেল আল্লাহর পয়াগম্বর পেরেশান আল্লাহ লিখে কিতাব দিলেন না যদি একটা অক্ষর হারা যায় তাহলে আমার উন্মত বঞ্চিত হয়ে যাবে একটা যদি আমি ভুলে যাই জানেন না করতে পারেন না অমনি পয়ার কোন স্কুল ইউনিভার্সিটিতে যাকে পড়ানো হয় নাই নিজের কাছে আসা আসমান থেকে কিতাব তার লেখার করে। যাতে করে আখরি জমানার উম্মতের কাছ থেকে নিজের উন্মতির একটা কোরআনের একটা অক্ষর যেন হারা না যায় এটার জন্য হেফাজত হয় নবী যেন ভা না যায় এক আয়াত পরে বার বার তেলাম করতেছেন আল্লাহ আর সাজিন থেকে তাকায় তাকায় দেখতেছেন আল্লাহ তালা তার বন্ধুকে দেখে বললেন ও বন্ধু লিখিত দেই নেই আন जबान ना चारा कर नामू नज न এই কোরআনে আল্লাহ মুমিনের সাথেও কথোপকথন করেছেন আপনার সাথে আমার সাথে কথা বলেছেন কোরআনে জায়গায় জায়গায় নবীদের সাথে কথা বলেছেন কোরআনের জায়গায় জায়গায় মানব মানব জাতির সাথে কথা বলেছেন তখন মানব নিজের ভাষায় মধ্যে তিন রকম ডাক আছে একটা ডাক আল্লাহ তাম দুনিয়ার মানুষদেরকে জাগায় জাগায় দিয়েছেন সেখানে বলেছেন ইয়া देखे अल्लाह नसीहत कर देखते ও ও কালেমা জাহান নাম থেকে বাঁচাইতে থাক নিজেকে নিজে কন্ট্রোল করো বড় কথায় বড় বক্তব্য দেওয়ার মানুষ তো অনেক আছে নিজেকে হেফাজত করার মানুষ কয়জন আছে অভাব অথচ আল্লাহ করবে নসিহতটা আমাদের বাপ আমাদের বাবার নাম কি ইব্রাহিম মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিমে ফলিল नतिहत करते गुण बाबा नतिहत करजरत इब्राहिम बाबा पिछले पीछे गेसि बाबा मूर्त खबर दे सकाल बलए सन्धा बलए खबर गु फेले ইব্রাহিম মূর্তির সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজের সাথে কথা বলে তোমার বাবা আয় দেখো খাবার দিল মূর্তির খাইতে জানে না বিকাল বেলায় বাসি হয়েছে ফেলে দিল ইব্রাহিম বল তো এর কি পূজা করা যায় এবাদত করা যায় নিজের বলে তাই না কি করা যায় রে নিজের সাথে কথা বলে খাইতে জানে না তো কুরাল দিয়া পিঠা ভাঙলে নড়াচড়াও করতে পারবে না নিজে নিজেই নিজেকে কুরাল দিয়া মূর্তি বা সাপ উপায় আর বাইরে ভাইয়া বড় মূর্তির আমি তো ওদের যেতে বড় আমি বড়টাই করছি কার পূজা করেন কার বন্দি করেন এত নিজের হেফাজত করতে পারে না তাহলে ইব্রাহিম বলে বাবা তাহলে যার एबाद करे प्रभु नए इब्राहिम प्रभु के राते करे हाये ना प्रभुर शंदन करे नी, जाये। तेले इता प्रभु हारे भागा जाए नाटा रेल चाँद उदित हो चाँद नजर को ताके इिमे चाँदा तुम्हार प्रभु हईते चाद डूबे गे हारा गेसेम निजे इब्राहिम प्रभु हजा अकबर एट प्रभु चाँद पर ये प्रभु हम आजे के बोलते डुबा जाए कभु हे ना के प्रभु दृश्य थी परिचालना करते हैं जार ये काज गला माना जाए क्योंकि तक ना हबें प्रभु তিনি প্রভু হবেন উসে মানা তুজাত হে মানা তুজা তা হগর দেখা নেই যাত উ না হ মগর দেখা নেই মুসলম লি হস তে লাল পরী মুসল লি হ্যাঁ তেলা পুরানি তার দেখা যায় কিন্তু তার মানা দেখা যায় না মানা যায় যারে দেখা যায় শেষ হয়ে যায় এটা প্রভু মানা যায় দেখা যায় না সে হলো প্রভু যিনি আসমান ধরে রেখেছেন জমিন বিছায় রাখছেন তিনি প্রভু হবেন এবার তিনি বলতে আরম্ভ করলেন ইনি বর্ণনা করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো এটা বলা কোরআনে হাকিম পছন্দের একটা নসিহদ যে टिभशन सामने बसा दाड़े पड़े निजे के नसीहत कर मंद जो मंद चले जाओ कारण प्रत्येक मानसमक महादौल दान कर দৌলত দিয়ে যদি একজন আর নসিহত করতে থাকে তো যেটা বলতেছিলাম বাবা কোরআন শরীফের মধ্যে তিন ধরনের নসিহত আল্লাহর পছন্দের একটা নসিহত হল বান্দা নিজেকে নিজে নসিহত করবে बापानीहत कर स्वामी स्त्री क्यों करोट भाई क्यों सिहत कर सतान देरी बसया बोलें बाबा এই এই গুলা তোমার জীবনের কোন প্রতিজ্ঞা করবা এগুলো এটা আমি চাই না তাই তোমার জীবনের প্রতিজ্ঞা এটা করবা এটা না। এই কাজ জান করবা করবানা আর এই কাজটা জান যাইতে পারে তুমি সারবানা पिता क्या सिदत कर गुणार्ज लाइन आईना लगे निजे हालाल उपार्जन पे ढिस গান আয়োজন করে দেয় নিজের টাকা দিয়ে নিজের আওয়াজ দিয়ে ধরে বলেন আরো ধরে আওয়াজ দিয়ে ধরে বলেন তো ঠিক কিনা সন্তানকে নয় পিতা তার কিছু হাত আছে না করলে পছন্দের নসিহত সুরা লুকমান থেকে একটি আয়াত করেছি বাবা সুরায় লুকমান নামে সুরাত আল্লাহ কেন পছন্দ করেছেন लुकमान आल्लर एक प्यारा देखते पसंद कलिक छे गोलमार्ल्लासंद बदा तार कथा गो अल्लाहार खूब पसंद लुकमान निजे सतान ऐले क्या तुम जीवन तुम्हारे बाबा বাবার পক্ষ থেকে তুমি জীবনের প্রতিজ্ঞা বাবা বাপ তার সন্তানকে বলে বেতা ও বেতা আমি পিতার পক্ষ থেকে তোমাকে কিছু জীবনের প্রতিজ্ঞা শিখাই যা হবে তোমার জীবনের কোন প্রতিজ্ঞ কালা লোকমানো লিবে নিহি কি বি जीवन एक नम्बर प्रतिज्ञा बातान के प्रतिज्ञा शिखाते तुम्हार जीवन एक नम्बर प्रतिज्ञा जो चाह যদি আল্লাহর হইতে চাও তাহলে তোমার এক নম্বর করবানা জীবনেও কোনদিন সিরিক করবানা জাল গেলেও তুমি কোনদিন সিরিক করবানা এটা তোমার জীবনের প্রতিজ্ঞা হবে লাভ তো সে করবানা কারণ দুর্গন্ধ নিয়েও কবরে যায় মুস্রিক হয়ে কবরে যেতে হবে মমিন হয়ে জান্নখ বার কারামা পড়লেও না দুই কোটি বার কালামা পড়লেও না বাবা তার সন্তানকে প্রতিজ্ঞা করায় জীবনে কোনো দিন সিরিক করবানা তাহলে আপনার আর আমার জীবনের একটা প্রতিজ্ঞা হইতে পারে যে যান যাইতে পারে কোনোদিন আমি সিরিক করবো না আমল নবী বললেন সাহাবিরা একটা মানুষ একটা একটা মাসির কারণে জান্নতে গেল মাসির কারণে জাহান নামে গেল নবী আরাবি ঘটনা বর্ণনা করে কয়েক জালেম রাজা ছিল রাস্তায় মূর্তি বানায় রাখতে হয় এটা তার নিয়ম কেউ যদি মূর্তিরে কিছু দিতে রাজি না হয় তাহলে তার গদানো হয় ঘটনা ওই রাস্তা দিয়ে এক মুমিনীর আগমন হইতেছে ছাগল দাও ভেড়া দাও পুট দাও যা দিলা দাও কিছু দিয়ে দাও না দিয়ে যাইতে না সে বলে আমি তো কালী মঙ্গলা আমি তো দিতে পারি না পাখি আরেকজন দাঁড়ানো সে বলতেছে ঠিক আছে তুমি যদি কিছু নাই যাও একটা মাইরা যাও আল্লাহর বান্দায় চিন্তা করতেছে আল্লাহ কি আর মাসির কারণে আমার জাহান্ন দিবে টাকা পয়সা নাই দিলাম তো মাসিটা মাইরা মাসি মাইরা চলে গেছে নিরাপদেমা কালেমাওয়াল কিছুদিন পূর্বে তোমার মতো একজন কালেমাওয়ালা নাকি মাছি মায়রা চলে গেছে তুমি অন্তত একটা মাছি হইলেও মূর্তি টান হত্যা করে তারপরে যাও मेरमाम लागत रहा वरदान जाते दुर्गन्ध लागते কারণে জাহান নামে চলে গেছে আরেকজন একটা মাসি মারে নাই জাহান রক্তের বন্যায় লাশ ভাবছে কেমন যেন এমন হয়েছে যে নৌকায়ীবনের প্রতিজ্ঞা তুই শিরিক করবি না আমাদের মুসলমানরা সিরিকের তালিম দেয় মুসলমানরা কালামা রক্তায় ঘাটে মাদার বানায় কবরে টাকা দিল মরা মানুষের কবরের টাকা দিয়ে গেল তাও দিল কি করলে যবব যবব টি 80 প্রাণী যারা হাতে টাকা খেলে কেউ হবে না যার ছেলে হয় না কেউ আল্লাহর ذاتে ত্রুটি করা যাবে না আল্লাহ এক আল্লাহ কয়জনjQuery আওয়াজ করে বলেন আমাদের প্রভু কয়জন হাইরে আর どれ কি এর বচন কয়জন কার্বন Wow. <laughs> শিখায় আছে শহীদদের কবরে যাবি দে একবার পাঠা তিনবার এক হাদিয়া দিয়া তৈলের উচিরা হবে আপনার যদি এই স্বাধীনতা দিবস পালন করতেছি আমরা বিজয় দিবস পালন করতেছি ফুল দিয়ে ফিরিপ করে স্বাধীনতা দিলাম আমি পারে আমার আপনার কিন্তু সে কেউ দুর্গন্ধ আমল নামায় লাগতে পারে না এটা একটা মুমিনের জীবনের প্রতিজ্ঞা হবে পণ হবে যে শিরিক না बेटा तुम्हार जीवन प्रतिज्ञा एक नम्बर प्रतिज्ञा जीवने वाना তোমার জীবনের দুই নাম্বার প্রতি অন্যত্র আয়াত বলেনা হামাল কুরহাউ কুরহা मुमे मुमीन समाज अब्बा अथवा दोनों देखाई पार दिल तो जो अब्बा जर आज्बा दोनों जन आरोप তাইলে আপনার আমার জীবনের কালেমাওয়ালা হিসেবে আপনার আমার পাওয়ার আশায় আল্লাহ আমার জীবনের আরাকটা একটা প্রতিজ্ঞা হল যে জীবনেও কোন আব্বা কষ্ট দেওয়া যাবে না জীবনের বন হাত নাম কেন কষ্ট দেওয়া যাবে না মুসলমান হয়েছেন নবীর কাছে কি খবর পাঠায়েছে ও আমি জিম্মারি খেট আমার করি আপনার দেখল আমি আপনার দেখতে পারলাম না পয়গম্বর আমি কি করব আমি কি মদিনায় মার নাকিমত করতে থাকো মায়ের খেদমত করতে থাকো আল্লাহ কি হবে রসুল আরবির কাছে রসুলের জিয়ার মার খেদমতের বেশি দাম বাবা আরবির কাছে কমেছে না কমে না পূর্ব মুহূর্তে হজরত আলী হজরতাই বলে আমার পারে নাই আমি ইন্টকালের পূর্ব মুহূর্তে তারা ভুলি নাই আলি আমি আমার গায়ের ব্যবহারের আমার গায়ের ঘাম এই আমি আমার পয়সের জন্য পক্ষ থেকে আমি পয়গম্বরের গায়ের জামাটা ছিল করেনি কি নদীর পক্ষ থেকে তোমরা হাতিয়ার দিলে আমার আসলে আমার গায়ের জামাতা আমার ওয়েসে তোমরা দিয়ে দিবা আর একচান্ন সিংহ হজরত উমরকে আলী কে শুরু করলেন বললেন আলী কাছ থেকে তুমি দোয়া লইবা তোমার হকে তুমি কাছ থেকে দোয়া লইবা কত বড় আজব সাল মার খেতের কত বড় আজবে সাল কষ্ট দিব না কারণ মা বাবার খেত মধ্যে আজব স্বামী জবান আল্লাহ কেবল জবান বানায় দেয় কোমরের মতো মানুষকে রচে বলে থেকে দোয়া লইবা আবেগ আল্লাহর রসুলের পক্ষ থেকে উমর কি সাধারণ কোন মানুষ ছোট খাটো মানুষ না কিন্তু তারের রসুল বলে কাছ থেকে গোয়ালইছে উমর ছোট খাটো মানুষ নয় আল্লাহ কারণ আপের আমার জিব্বা তো এরকম পা জোরে জোরত এরকম এই জন্য ওমরকে বলা হয় মেজাজে ও হির আল্লাহর ওহীর মেজাজের মানুষ ছিল হজরত ইসলাম সে তো পরশ মনী তারে তারকে আমার পরে যদি নবী হতো বউ থেকে ইসলাম সে তো পরশু মণি ইসলাম ইসলাম শাসন করেছেন ভুলের তত্ত্ব বেশি খেজুরের পাচার প্লাস তাহার বারে বারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলনে সুদে আঙ্গুল এ হল উমর আবার জাহানের খেলাপুর আঙ্গুরের সারা কুড়ি চালনা করেছে উমর আবার জাহানের খেলাপুর আঙ্গুরের সারা কুড়ি করেছে আধ্যাত্মিকতার কত বড় আজ সাল উমের মসজিদের নবাবের দাঁড়ায় দাঁড়ায় বলে আল জবাল পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকাও। মসজিদের নবীতে দাঁড়ায় হজরতাহ জল জবাল পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের দিকে তাকও হজরতাক সারিয়া যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে इसे बोले आल्लार कसम उमर डाक जदिना बरण कर डाक्रक बड़ा बड़ शुदू की तीन हजरत आलि की स्वप्न देखते हैं वो देखे এটা আমার গাছের প্রথম খেজুর এটা আপনি বন্টন করে নিজে খান সাহে খাওয়ান হজরত আলী বলেন স্বপ্ন বন্টন করতে সকলকে একটা একটা করে খেজুর দিলেন মসজিদে নবীর বাস্তব আদান শুরু হয়ে যেন ঘুম ভেঙে যায় মসজিদে গেলাম খলিফা উমরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে নামাজ আদায় করলাম আমার ভর্তি খেজুর গুলো আমার গাছের পয়লা খেজুর এটা খলিফার হাতে তুলে দাও খলিফা খাবেন সাথীদের খাওয়াই দেন হাজরত হাতে খেজুরের ঝুড়ি দিলে खेजार कत बड़ साल उम्र बोलते आलि রাতের বেলা খেজুর বন্টন করলে তোমাকে একটা ভেঙে দিব বলো আধ্যাত্মিক জগতের সম্রাট যে উমর যে সম্পর্কে রসুল বলে নবীর পরে ওমর হয়ে নবী হইলে উমর আল্লাহ নবী বানাই এই উমরকে রচুর আদেশ করতেছি আয় আমার যুবক ভাইয়েরা প্রচলন কেন্দ্র মানে বাচ্চা ফুটায় ময়লা পানি ময়লা ডোবা নর্দামাজ পি ব্রিডিং সেন্টার অফ দি মসকিটো कमी मद्रासह्य कर्मी मद्रास हजार बस शिक्षा दारेबेबी कर सामिल जा राइम कथा बिनयर तरफ आवेदन जानव হাটা জারি মাদ্রাসা থেকে শুরু করে ডাঙ্গা মাদ্রাসা পর্যন্ত সমস্ত আপনারা পরীক্ষা করে দেখুন সারা যদি কোন লাঠি পাওয়া যায় তাহলে আপনারা বলবেন প্রজনন কেন্দ্র এটা বলে দিলো আমাদের দেশের দায়িত্বশীল ব্যক্তি আমরা এই কথার প্রতিবাদ জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশের কোন্রাসার সাথে মাদ্রাসার সাথে সঙ্গিত প্রথা বোমা সন্ত্রাসের সাথে বিন্দু মাত্র কোন সম্পর্ক নাই সন্ত্রাস কি ডেফিনেশন আগে হওয়া উচিত হোয়াট ইজ দি সন্ত্রাস কি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী যদি সন্ত্রাসের ব্যাখ্যা করি ইকিওলজিক্যাল মিনিং মানা যদি ধরি। তাহলে অক্সফোর্ড ডিকশনারিতে বলা হচ্ছে টেরোর ফর এ পার্টিকুলার এন্ড কোন মানুষকে অপহরণ করে নিয়ে যাওয়া টু ক্রিয়েট প্যানিক এমাং দি জেনারেল পিপল ফর দি পলিটিক্যাল ইন্টারেস্ট রাজনৈতিক উদ্দেশ্যের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা অস্ত্র নিয়ে দূরাদূরি করা সন্ত্রাস এটাই যদি সন্ত্রাসের সংজ্ঞা হয়ে তাকে তাহলে আমরা চ্যালেঞ্জ করি বাংলাদেশের ছোট থেকে বড় কর্মী মাদ্রাসায় এক সন্ত্রাসী কর্মকাণ্ড মানুষকে হুমকি দেওয়া ছাদাবাজি করার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নয় দুশো বছরের কৌ মাদ্রাসার ইতিহাসে দিন হয় নাই কর্মী মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পুলিশের আইজি বলছেন দেখলাম মহিলা তার খেজুর নিজে খাইলো না দৌড়াইলোধা ওই দূরে তার দুটা বাচ্চা কান্না করতেছে ওদের প্রতি খাওয়া নাই ভাবলাম আর একটা খেজুর আছে এই খেজুরটা ওই মহিলাকে দেই সে খায়া দিবে আমি পানি দেওয়া ইচ্ছা করবো কয়েকম্বর গাছি দিয়া মহিলা আবার ডাকাইয়া দুই ভাগ করে দুই তা টুকরা দুই সন্তানের মুখে তো যাবে সন্তানরা বলে মা তুমি খাইবা না মা বলে আবার কখন খাবার পাই জানি না খা তোদের প্যাগ ভরা থাকলে আমার কলিজা শান্ত থাকবে এই মা বাবার সাথে কিন্তু তারা কখনো খারাপ আচরণ করবি না কারণ তাদের মহাব্বত বড় আজব মহাব্বত এই নবী পা কে মতো বড় মানুষকে আল্লাহ রসুল বলে কয়াছে কিন্তু তার সন্তানকে বলতে মা বাপ সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট নারাজ থাকলে আল্লাহ নারাজ দিদির কথায় যে তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে স্বার্থের জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে আজকে আমাদের একটা শপথ হইতে পারে যে আমাদের যাদের আব্বা আম্মা আছে জিন্দগিতে কোনো দিন আব্বা আমাকে আমরা কষ্ট দিব না প্রতিজ্ঞা মা বাবার কষ্ট দিবি না তিন নম্বর ইয়াবাইয়া আতিমেশ ইয়াবাইয়া বাবার সন্তানকে বলতেছে আরো চারটা প্রতিজ্ঞা তুমি করো বা যদি আল্লাহরে চাও এগুলো হবে তোমার জীবনের পণ পাঁচ দশ মিনিট হয়তো লাগবে মা বাবার নামে দোয়া না করে এখান থেকে কেউ যাবো না জীবনের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা শুনে ইনশাআল্লাহ একসাথে করে এখান থেকে যাব। আল্লাহ যেন আমাদেরকে এই প্রতিজ্ঞাগুলো আমাদের জীবনে প্রতিজ্ঞা করার তো অধিক দান করেন দোয়া করে এখান থেকে যাব। আশা করি যদি এগুলোই আমাদের প্রতিজ্ঞা হলে সিরিক করবো না দুই নম্বর মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না তিন নাম্বার তোমার জীবনের প্রতিজ্ঞা সাহাদিরা তরবারের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ করছে দুশ্মনের হাতে দড়া খায় গেছে গদলে যাবে তখন বলছে নামাজের অবস্থ যখন হয়ে গেছে মসজিদের কোনায় দোকান দোকানদারি করে নামাজ যায় না ঠিক কিনা রিক্সার উপরে বসে রয়েছে মসজিদের সামনে রিক্সার চালক খেপের আসায় दस बीस टा कम्पुजाजी जरा नाम सूझ पे ना कबरे तेल चेहरा घोर না তো সলমানের জান্নাতের তালারের চাবি হলো নামাজ মুসলমানের আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হলো নামাজ আসাল তুমি নামাজ এই ভাই ছেলেরে কয় টাকা দিয়ে গেছেন কি পড়া গেছেন এটার হিসাব আগে হবে না আগে হিসাব হবে পায়েরা কাজ নামাজ কাজে করেছো আমাদের মাঝে যে আমরা দুনিয়ার সব কাজ করার টাইম পাই নামাজ পড়ার টাইম পাই না নামাজ পড়তে গেল আদবের নামাজ পড়া জানিনা সবরের নামাজ পড়া না। أبتمت نمس أمر فرت جينا الله تعالى زغي زغي بلسن أقم الصلاة أقم الصلاة الله تعالى زغي زغي بلسن أتلو ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفعشاء والموكر ولا ذكر الله أكبر নামাজ পড়ো নামাজ পড়ো করো হুজুর অত গল্প মারেন না নামাজ এর লিখে পড়ি না নামাজ আল্লাহ কায়ে করতে বলছে এর লিখে পড়ে না তর্জমা কি রে নামাজ করার তর্জমা হইলে সময় মতো নামাজটাকে দাঁড় করায় দাও সময় মতো নামাজে দাঁড়ায় দাও দুনিয়ার সব কাজের আগে নামাজ দাঁড় করায় দাও আমাদের জিন্দগিতে নামাজের গুরুত্ব নাই আমাদের জিন্দগিতে বর নাই শান্তিও নাই কত জামা গাই দিলাম কত পড়লাম নামাজ পড়তাম শান্তি পাইতাম অপরাধ কমল না খুনা খুনি কমে না কত আইন আবিষ্কার হইল বিশেষ আইন হইলো বিশেষ বাহিনী গঠন হইল তারা রান্না হাতে মানুষকে ধাওয়া করে কত বড় হিংসতা আমার মধ্যে আসছে মুসলমান মুসলমান মুসলমান পায় আল্লাহ যদি এই যুবকেরা নামাজ পড়া যান তো আল্লাহ বলেছে मानसा दर जो गाध गोद बेचे थकतना আমাদের প্রশাসন নেতৃত্ব থেকে শুরু করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর থেকে শুরু করে পর্যন্ত যদি নামাজ থাকতো তাহলে দুর্নীতি থাকতো না আমাদের আইন প্রশাসনের মধ্যে যদি নামাজের যত্ন থাকতো তাহলে ঘুর থাকতো না ঘুর থাকতো থাকত না একমাত্র কারণ হলো আমরা নামাজ সাইড টেলিভিশন কে সাথে বানিয়েছি গান বাদ্যকে সাথে বানিয়েছি সিনেমা নাটক সাথে বানিয়েছি কোরআনকে সাথে না বানায়া। গান আর বাদ্যের আওয়াজ নিজেদের সময় কাটানোর মাধ্যম হিসেবে আমরা গ্রহণ করেছি এই হলো আমাদের অবস্থা ভাইরা আমার এসেছি বছরে একবার এসেছিলাম আরেকবার আসলাম লাগে লাগে। কথা আমল করার যোগ্যতা হবে কিনা জানিনা যোগ্যতা দান করো তোমাদের বলি ভুল বুঝবানা উল্টা বুঝবেন না কোনো কালে উল্টা বুঝবেন না উল্টা বুঝলে তো মসিবত হবে দিনের স্বার্থে বলতেছি অপরাধ থাকবে না এরা আমি বলি না থাকবে না আল্লাহ করতেই পারবে না আল্লাহ জিম্মাদার হয়ে যাবে অপরাধ করতেই পারবে না উল্টা বুঝবেন না দিনের কথা বলতে গেলে উল্টা বুঝতে শেষে যায় আজকাল উল্টা বুঝ বেশি তো উল্টা বুঝ বেশি হওয়ার কারণে আমাদের অশান্তি সুজা বুঝেরও অভাব উল্টা বুঝ বেশি হ্যাঁ তারা উল্টা বুঝে যারা সমর্থক তারা উল্টা বুঝে তারা যারা দল করে তারাও উল্টা বুঝে যারা দল করে না তারা উল্টা বুঝে যারা মলবি বুঝে মশলা বুঝে তীরা উল্টা বুঝে মুড়িরা উল্টা বুঝে উল্টা কানায় তুফানিক্ষা করে গল্প সৌরাস্তার মাথায় কানায় ভিক্ষা করে রামের কাছে চায় আটানা বেলা বেরে রাম রাম আটানা দেরি রাম আটানা দেরি দিন ভরে রামের কাছে আটানা চাইছে সন্ধ্যা বেলায় দেখে বাতি বুক আমি কালকে চাইলে রামের কাছে এক টাকা তো কালকে একটা টাকা দেলা দেরি একটা টাকা দেরি এক টাকা এক টাকা দিয়ে পাঁচটা টাকা দেরে রাম সন্ধ্যাবেলায় পাঁচ টাকা দিয়ে পড়ছে আমি আসলে বড় গাধা আজকে ঠকলাম কালকে ঠকছি তার আগের দিনও ঠকছি আগামীকালকে আর ঠোক ঘোড়া বেলা দেরে রাম রাম একটা ঘোরা দে একটা ঘোরা দেয়ারটা সোজা রে ঘোরাটি আপনার সোজা চাইলেই পাওয়া যায় ঘোরা হয়ে গেছে ঘোরা তো আর আজকে পাইতো না ঘটনাচক্রে ওই চৌরাস্তার পাশেই জংলার ধারে পাখি শিকারের জন্য পুলিশ অফিসার একটা গেছে ঘোরা লোয়া ঘোরাটা ছিল হলো পেটে বাদ চাওয়ালা পাখি মারতে গেছে ঘোড়া বাইরে পাখি শিকার করতেছে একটা মানুষ দরকার যার হাতে বাচ্চা দিতে পারি আমি ঘোরা ধরে নিয়ে যেতে পারি তাও তো হয় মানুষ খুঁজতে পারি সে ঘোরা একটা ঘোরা আমার পিছু পিছিয়ে অসুবিধা নেই আমি ঘোরা নিয়ে দাও মানে নিয়ে গেছে হাতে না কে কোন দিকে ঘোরা কয় জঙ্গলে জঙ্গলে ঘোরা তুই হাটতে কয়েকটা দিছে মাধ্যম হাতে সামনে যায় সামনে গেছে ঘুরার বাচ্চা একদম কানা মানুষ তো এমনি তো নিতে পারবো না অন্ধ মানুষ করে সব দাম ধরে রাখছে আর এখন কি করবো কয় আমার পিছে পিছিয়ে হাত ঘোরা নিয়ে যাই তুই এটা কোলে নিয়ে চল ঘোরা নিয়ে যায় খোলে নিয়ে যায় কিছু দূর যাওয়ার পরে রাম উল্টা না সার কিছু না জান মনের দুঃখে পড়তেছে উল্টা আবার কিছু দূর যাওয়ার পরে উল্টা সমঝিলে রাম উল্টা সমঝিলি রে রাম আসলে তো রামের কাছে ঘোরা ছিলাম ভিক্ষা করার জন্য রাম এ তো ঘোরা দিল তো দিল আমি তো চরতে চাইছিলাম ঘোরাতে আমার ঘরে উঠলো আমরা তো বয়ান করি আপনাদেরকে পথে উঠানোর জন্য যদি উল্টা খুন জেল তাইলে আপনারাই আবার আমাদের পথে নামাইতে চাইবেন হাত দিয়া বলি পায়ে হাত দিয়া বলতেছি আসেন আপনার পায়ে হাত বলবো এই যে বলতেছি কাউকে টার্গেট করে না আমি আমাকে টার্গেট করে বলতেছি আমি যদি নামাজ ছেড়ে তো আমি একটা জঘন্য ইনসান হয়ে যাব আপনি নামাজ ছেড়ে দিবেন আপনি হয়ে যাবেন যত জঘন্য মানুষের সম্পর্ক ভাইয়েরা তুমি আমি নামাজ পড়লাম না ইতিহাস তাকায় দেখো ইহুদি মুসলমান পাশাপাশি দোকানদারি করে নামাজের সময় এক কাস্টমার আসছে এমন সময় মসজিদের আজান দিদে উঠেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রসুল্লাহ হাই আলালের দিকে ঘরের মিনারা থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দেখতেছে কল্যাণের দিকে মুসলমান দোকানদার কাস্টমারকে বলে चल्ला चले जाएदी खुशी जाए। और दुकान कस्टमार नाम आई दुकान बेचा केंदी हो ইহুদির ওই অবস্থা দেখে আসমানের মালিক আল্লাহ রাগ করে ফেলাইছেন আল্লাহ করে কিছু ফিরিস থাকা দিতে যা মানুষের বেশি এক মাসে একটা দোকানে যতটুকুন বেচা না হয় তার চেয়েতে অধিক মাল তোমরা খিলা নাও আমার বান্ধা আমার কাজ করেছি মানুষ কাস্টমার আসে না তাহলে আমি তোমাদের তোমাদেরকে কাস্টমার বানায়া তার দোকানে আমি পাঠায় দিলাম জিন্দগির সব কাজে বরকত আসতে থাকে আমরা বলি টাইম পাই না আর আগের জমানার শ্রমিক কেমন ছিল আবু আম্মার নামক আল্লাহর পেয়ার বান্দা বাজারে আসছে রাজমিস্ত্রি নেওয়ার জন্য ভালো কি সে তার সময় নষ্ট করে না যখন কাজ পায় না অতক্ষণ বিরি খায় এমন না যখন কাজ পায় না অতক্ষণ গল্প করে গোনা করে এমন না ওই যে দেখো কাজ পায় না তো বসে বসে কোরআন পরে ওই যে রাজমিস্ত্রী আম্মার তার কাছে চলে যায়। বলে এই রাজমিস্ত্রী নাকি আমি আমার বাড়ির পেছনের দেয়ালটা দৈশা গেছে গা আপনি কি একটু মেরামত করে দিবেন শ্রমিক বলতেছে আবু আমার দুইটা শর্তের বিনিময়ে তোমার বাড়ির পেছনের দেয়াল আমি নির্মাণ করতে পারি এক এক শর্ত, শর্ত। বর্তমান বাজারে রাজমিস্ত্রির মূল্য দুই টাকা তুমি আমাকে এক টাকা দিবা দুই টাকা কিন্তু আমি তোমার কাছ থেকে নেব না। এক নম্বর শর্ত আমি তোমার কাছ থেকে এক টাকা নেব দুই নাম্বার শর্ত এ ছিল আগের জমানার সাহাবিদের হাল আগের জমানার মুসলমানদের হাল এজন্য অন্ধকারের মধ্যেও তারা গুণা করতে পারে না एम करवा जिंदगी नामा करबाना तीवन फोनजा होते नामा কাজের কারণে গুণাহের কারণে নামাজ করবো না ইনশাআল্লাহ মনে মনে তো হুজুর যতই করানি ঠিকই বলাইছেন ঠিকই আসলে কিন্তু হুজুর করতাম না এরকম যেন নামাজ নামাজ পড়ায় মেহনাজ করবো কারা কারা ইনশাআল্লাহ জীবনেও নামাজ ছাড়বো না ইনশাল এই আর একটা আদেশ জীবনের কোন মারো নিজে নামাজ করবো আর একজন দেখবো যেন দে দোকানে তিনি ছেড়ে দেয় কিনলে গে নামাজ পড়ালে গড়া গুণের তোমার চিত্র জঘন্য জাহান্ন আর কি হবে গুনার দাওয়াত দেখবা তোমার ঘরে যা দেখতে পারো না আমার দেশের মুসলমানদের যুবকদের চরিত্র অ্যাহা আনিল অন্যায়কে বাধা প্রদান করো অন্যায়কে বাধা প্রদান করো অন্যায় থেকে বারণ করো কত সুন্দর আল্লাহর আর কোরআনের আয়াতের তরতিব কত সুন্দর দেখেন अल्लाह तुम्हारे मथिबा हत्या तक तुम सबर करवा যে কোনো দেওয়ার জরুরত হইলে বাধা প্রদান করবা আমরা মনে করি কোরআনের বিরুদ্ধে কথা হইলে নবীর বিরুদ্ধে কথা হইলে বন্ড নবী দাবি করলে বন্ডামী সমাজে চালু হইলে এই অন্যায় গুলা প্রতিরোধ শুধু যারা মসজিদে যায় তারা করবে আমরা যারা মসজিদে যাই তাই না তাদের এটা দায়িত্ব না অথচ আল্লাহ বলে এটা সকলের দায়িত্ব অন্যায় দেখলে বাধা প্রদান করবি আর মুসিব্লাহ তার আবদ বান্দা করে আমাদের কবুল করবে আল্লাহ তো বিজ্ঞান করুক জোরে বলে না আমি এটাই আমার আফেরাতের কামাই এই কামাই যারা করবে তারা চালাক আর যারা দুনিয়ার কামাই করে আফেরাতের কামাই না করবে তারা বোকা পালন দান করে কোন মায়ের সন্তান এখান থেকে যাব না হবে পিতা মাতার নামে দোয়া হবে দেশের জন্য দোয়া হবে শারদাবাসীর জন্য দোয়া হবে মুসলিম বিশ্বের জন্য দোয়া হবে দোয়া করি আল্লাহ আমাদের জিন্দগিতে মগজ সভাপতি সাহেব খুব লম্বা কথা বলবেন না দুই কথা দুইটা কথা বলবেন এখনই মনাজাত হবে মোনাজাত করে সবাই সবার জন্য দোয়া করে ইনশা যাব এখান থেকে আল্লাহ আমাদের উচিত দান করবো হ্যাঁ তার সবার মূল্যবান বক্তব্য রাখবেন সভাপতি সাহেবের বক্তব্যের পর আমাদের মোনাজাত হবেন বর্তমান যিনি शाइफूर लायू भी शाइब भुक्तिता देचें, उनी मुना जात पुरे चालाना कोर पेना। अब तरहां चोट चोट चोट करें, <coughs> बोसुत। Assalamualaikum